বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আজ সেসব বিষয়ের উদাহরণ পেশ করা হবে যেসব নতুন বিষয় সাহাব একরামের পরবর্তী যুগে উম্মতে মুসলিমা একমত হয়ে গ্রহণযোগ্য সাব্যস্ত করেছেন এক নম্বর উদাহরণ হল রেজাল শাস্ত্র উপরে আমরা দেখেছি শায়েক ইজুদ্দিন আব্দুল্সালাম বিদাত কে শরীয়তের বিধান অনুসারে পাঁচটি বিধানে বিভক্ত করেছেন তার মধ্যে ফরজ বিদাতের উদাহরণ হিসেবে তিনি হাদিস সহি জয়ীফ করার নিয়ম নীতি তথা রেজাল রেজালশাসের কথা উল্লেখ করেছেন এ বিষয়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ সাধারণ তার সাধারণভাবে রসুলুল্লাহ সাল্লা রচনা করার ব্যাপারে সতর্কবার্তা উল্লেখ করেছেন কিন্তু কীভাবে হাদিসের মধ্যে সহি জয়ীফ ও সত্য মিথ্যা নির্ণয় করা যাবে তা সুবিধারে বর্ণনা করেননি সাহাব এ এ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেননি পরবর্তী যুগের মোহাদ্দ ক্রাম এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তারা হাদিজ সয়ীফের মানদণ্ড সম্পর্কে বিভিন্ন নিয়ম নীতি প্রণয়ন করেন সেসব নিয়ম নীতির বেশিরভাগই আল্লাহর বা সাহাবায় ক্রাম থেকে সরাসরি প্রমাণিত নয় তবে শরীয়তে সে বিষয়ে মূলনীতি রয়েছে এ বিষয়ে প্রথমে যে মূলনীতিটি উল্লেখযোগ্য তা হল আসাবহুমা আদুল সকল সাহাবাহ ক্রাম বিশ্বস্ত ইবনে হাজার আসকালানি রহমাউল্লা বলেন সকল সাহাবা ন্যায়নিষ্ঠ তাদের জীবন চরিত্র বিশ্লেষণ করে শততার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন নেই ফাথুল বাড়ি এই মূলনীতিটির ব্যাপারে সকল মহাদ্দ ক্রাম একমত অথচ এটা সরাসরি রসুলের বাণী বা সাহাবা ক্রামের বক্তব্যের মাধ্যমে প্রমাণিত নয় তবে সাহাবেক রামের প্রশংসায় যেসব আয়াত এসেছে আর সাহাবাদের ব্যাপারে অনুসরণীয় হয়ে আসছে লক্ষণীয় বিষয় হল এই মূলনীতিটির আলোকে বহুসংখ্যক হাদিস সহি প্রমাণিত হচ্ছে যা সাধারণভাবে সহি হতো না উদাহরণস্বরূপ অনেক সময় হাদিস বর্ণনার ক্ষেত্রে কোনো একজন তাবেই বলেন আন থাকেন। যদিও এখানে জানা যায়নি কারণ সকল সাহাবাহাম ন্যায় নিষ্ঠ অতএব তাদের কারো পরিচয় জানা শর্ত নয় ইবনে রাজব আল হাম্বল রহমাহুল্লা বলেন ও আদমু তাসমিয়াতির সাহাবাতি লা আদুল হাদিসের সনদে সাহাবার নাম উল্লেখ না থাকাতে কোনো সমস্যা নেই যেহেতু সব সাহাবায় ন্যায়নিষ্ঠুল অথচ সাহাবায় ক্রাম ছাড়া অন্য কোন রাবির জীবন পরিচয় জানা না গেলে একটি হাদিসের সনদ অজ্ঞতার দোষে দুষ্ট হয় এবং অগ্রহণযোগ্য হয় এ ধরনের আরও অনেক মূলনীতি আছে যার মাধ্যমে হাদিসের মধ্যে জাল জৈব নির্ধারণ করা হয় এসব মূলনীতি সমূহ কোরআন হাদিস বা সাহাবে ক্রামের যুগে সরাসরি বিদ্যমান ছিল না কোরআন হাদিসের উপর গবেষণা করে পরবর্তী যুগের মহাদ্দিসিনে ক্রাম এগুলো প্রণয়ন করেছেন तीर तीर एकमत दुटी के बोले था मुस्लिम ग्रंथकार तथा इमाम बुखारी और इमाम मुस्लिम बेसू मूल नीतर बेपारे परिमत करबीम उल्लेख कर ইমাম শর্তে সহি নয় এর অর্থ ইমাম মুসলিম হাদিস সহি হওয়ার জন্য যেসব শর্ত আরোপ করেন এই সকল রাবিদের মধ্যে তা পূর্ণ হয়েছে কিন্তু ইমাম বুখারি হাদিস সহি হওয়ার জন্য সব শর্ত আরোপ করেন মুসলিম। এরপর তা সহিম আরো উল্লেখ করেন আদাদু মান খরমাহুল বুখারী ফিলজাম মুসলিম ও যাদের হাদিস তার হিল মুসনাদ বর্ণনা করেছেন কিন্তু ইমাম মুসলিম তাদের হাদিস বর্ণনা করেননি এমন রাবির সংখ্যা চার শত জন আর ইমাম মুসলিম যাদের হাদিস বর্ণনা করেছেন কিন্তু ইমাম বুখারী বর্ণনা করেননি এমন রাবির সংখ্যা ছয় শত জন সারহে মুসলিম এই সকল মত পার্থক্যপূর্ণ মূলনীতির মধ্যে একটি হলো ইমাম বুখারির মতে আনা আন পদ্ধতিতে বর্ণিত হাদিস গ্রহণ করা যাবে না অর্থাৎ একজন রাবি যদি বলে অমুক অমুক থেকে হাদিস বর্ণনা করেছে তবে এই হাদিস হবে না বরং বলতে হবে অমুক অমুকের নিকট হাদিস শুনে আমাকে তা বর্ণনা করেছে অথবা রাবি রাবিদয়ের সরাসরি সাক্ষাৎ হয়েছে এমন প্রমাণ থাকতে হবে ইমাম বুখারির যুক্তি হল প্রথম ক্ষেত্রে রাবি সরাসরি হাদিসটি তার নিকট শুনেছে কিনা সেটা অস্পষ্ট থেকে যায় ইমাম মুসলিম বলেছেন প্রথম প্রকারের হাদিসও গ্রহণযোগ্য হবে যদি তার রাবি মুদাল্লিস সনদ থেকে কোনো একজন রাবির নাম হঠাৎ বাদ দিয়ে দেয় এমন ব্যক্তি না থাকে এক্ষেত্রে রাবিদ্বয়ের সাক্ষাতের প্রমাণ থাকা শর্ত নয় কেবল সাক্ষাতের সম্ভাবনা থাকায় যথেষ্ট মুকাদ্দা সহি মুসলিম दिस बर्णनाट बर्णना करम एम हादी ग्रहण जोग्य हम क्या जाल हादिस बर्णना তোবা করার পরের বক্তব্য হল যা কিছু আল্লাহর রসুল সাল আল্লাম বা সাহাবেকরামের যুগে ছিল না তা নিকৃষ্ট বিদাত যদি এগুলো ভালো কিছুই হতো তবে সাহাবে একরামই তা আগেভাগে করে দেখাতেন এমন দাবি করে করে এসব মূলনীতিকে পরিত্যাগ করলে অবস্থা কি দাঁড়াবে সব হাদিসগুলো জাল জয়ীফে পরিণত হবে আর মিথ্যা ও বানোয়াট হাদিসগুলো মুসলিম সমাজে পুনরায় স্থান গেড়ে বসবে দুই নম্বর উদাহরণ হল উসুলে ফিখ হাদিস শাস্ত্রের মতো আরেকটি শাস্ত্র হল ফেকাশাস্ত্র পবিত্র কোরআন ও সহিহাদিসের উপর গবেষণা করে বিভিন্ন বিষয়ের বিধান নির্ণয় করায় ফেকা শাস্ত্রের কাজ এই শাস্ত্রে অভিজ্ঞ ব্যক্তিদের ফকি বা মুস্তাহিদ বলা হয় মুস্তাহিদ গান কোরআন হাজি থেকে বিধান অনুসন্ধানের ক্ষেত্রে কিছু অনুসরণ করে থাকেন এই সকল বলা হয় তথা ফিকা শাস্ত্রের মূলনীতি উসুলে ফিক্ষের আলোচনা আলোচনাতে শব্দকে আম খাস মুশতারাক ইত্যাদি বিভিন্নভাগে ভাগ করা হয় মুশতারাক বলতে এমন শব্দ বোঝায় যার একই সাথে দুটি অর্থ রয়েছে কোন আয়াতে কোন অর্থে কোন অর্থটি উদ্দেশ্য সেটা নির্ণয় করার পদ্ধতি কি কখনও সঠিকভাবে নির্ণয় করা না গেলে তার বিধান কি এ সম্পর্কে উসুলবিদ আলোচনা করে থাকেন আম ও খাসের সাথে সম্পর্ক নির্ণয় খাস বিধান দ্বারা আম বিধানকে সীমাবদ্ধ করা হবে কিনা ইত্যাদি বিষয়েও উসুলে ফিকার আলোচ্য বিষয় আদেশ ও নিষেধ দ্বারা কোন কিছু আবশ্যক করা ছাড়া আর অন্য আর কি অর্থ উদ্দেশ্য হয় আমর দ্বারা কোনো কিছু একবার ফরজ হয় নাকি বারবার তাৎক্ষণিক ফরজ হয় নাকি বিলম্ব করা বৈধ হয় মাজাজ, বিভিন্ন বিষয়ে তা উসুলবিদ মুনা করে থাকেন যেভাবে রেজাল্টের নিয়ম নীতি দ্বারা হাদিসের মধ্যে করা হয়। একইভাবে উসুলে ফিখার মূলনীতি দ্বারা কোরআন হাদিসের সঠিক বুঝ কোনটি তা নির্ণয় করা যায় যারা উসুলে ফিখার মূলনীতি সম্পর্কে অনবিজ্ঞ তারা কোরআন হাদিসের ব্যাখ্যা করার সময় মারাত্মক ভুল ধারণার প্রচার করে থাকে এ কারণে কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে উসুলে ফিকে একটি গুরুত্বপূর্ণ শাস্ত্র এখন এমন একদল লোকের আবির্ভাব হয়েছে যারা এসব মূলনীতিকে অগ্রাহ্য করে তারা পবিত্র কোরআন ও হাদিসের এমন সব ব্যাখ্যা বিশ্লেষণ উল্লেখ করে যা শুনলে শয়তানো লজ্জা পায় উদাহরণস্বরূপ সই মুসলিমের একটি হাদিসে এসেছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন ইদা কাল আহাদুকুম আলিয়ানিবুলি যখন তোমাদের মধ্যে কেউ অন্য কারোর সাথে লড়াইয়ে লিপ্ত হয় সে যেন তার চেহারাই আঘাত না করে কেননা আল্লা সুবাহানকে সৃষ্টি করেছেন তার নিজ আকৃতিতে এই হাদিস অনুযায়ী একদল লোক দাবি করে আল্লাহর চেহারা মানুষের মতো নাউজুবিল্লা অহু যুদ্ধে পরাজয়ের পর আল্লাহ সুবাহান ও তালা মুমিনদের সান্ত্বনা দিয়ে বলেন এটা আমার পক্ষ থেকেই হয়েছে যাতে আমি জেনে নিতে পারি কে মুমিন যখন সেটা ঘটে তখন জানতে পারেন নাউজবিল্লা আল্লাহর আয়াত ও রসুলের হাদিস কিভাবে ব্যাখ্যা করা উচিত সেটা না জানার কারণে এ ধরনের বিভ্রান্ত আকিদা বিশ্বাস জন্ম নেয় এখানে উল্লেখযোগ্য বিষয় হলো। উসুলে ফিখার মূলনীতি সমূহ কিন্তু আল্লাহর রসুল বা তার সাহাবে বর্ণনা করেননি বরং পরবর্তী যুগের উলাম বিভিন্ন আয়াত হাদিসের মধ্যে সমন্বয় সাধন করে এগুলো প্রণয়ন করেছেন এখন যদি কেউ এই শাস্ত্রকে বিদাত হিসেবে আখ্যায়িত করে পরিত্যাগ করে তবে কেমন হবে এটা কি আসলে বিদাত আকিতা বিশ্বাস ও বিভ্রান্ত চিন্তাধারার লোকদের সুযোগ করে দেওয়া নয় তিন নম্বর উদাহরণ হল ইজমা আমরা সবাই জানি ইজমা তথা আলেমদের ঐক্যমত শরীয়তের একটি মূলনীতি কিন্তু আশ্চর্য হলেও সত্য সত্য যে এই মূলনীতিটি সরাসরি পবিত্র কোরআন বা সহি হাদিসে উল্লেখ নেই এমনকি সাহাবা একরামের মুখেও ইজমা নামে কোন মূলনীতির কথা শোনা যায়নি তবুও পরবর্তী যুগের ওলামেকরাম ইজমাকে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হিসেবে গ্রহণ করেছেন যে কেউ ইজমাকে অস্বীকার করে বা ইসমার বিপরীতে অবস্থান গ্রহণ করে তারা তাকে বড় মাপের বিদাতি হিসেবে আখ্যায়িত করে থাকেন আলেমরা ইজমা অনুসরণ করার বাধ্যবাধকতা সম্পর্কে কিছু আয়াত হাদিস থেকে দলিল পেশ করেন যে কেউ সত্য প্রকাশিত হওয়ার পরও রসুলের সাথে বিবাদ করে এবং মুমিন্দের পদ ভিন্ন অন্য পথে চলে সে যে পথে চলে আমি তাকে সেদিকেই ফিরিয়ে দেব আর তার স্থান হবে জাহান্নাম যা খুব নিকৃষ্ট স্থান এই হাদিসটি এই হাদিসটির বিভিন্ন সনদ রয়েছে আল হাইসামি তিবরানি বর্ণিত এই হাদিসের একটি সনদের রাবিদের বিশ্বাস বলেছেন এই হাদিসের অন্য একটি রয়াত কে আলবানি হাসান বলেছেন আল জামিয়া সগিরে এই হাদিসের একটি রেওয়ায়তকে তিনি বলেছেন। এখানে উম্মতের ঐক্যমতের একটি গুরুত্ব প্রমাণিত হয় কিন্তু উম্মতের ঐক্যমত বলতে উম্মতের প্রতিটি ব্যক্তির ঐক্যমত নাকি কেবল আলে ও মুস্তাহিদদের ঐক্যমত সেটা এখানে বলে দেওয়া হয়নি ঐক্যমত কিভাবে প্রমাণিত হবে সেটাও বলে দেওয়া হয়নি ইজমা কখন কত অর্থাৎ শক্তিশালী আর কখন হয় তাও বর্ণনা করা হয়নি তাছাড়া এই বিষয়টিকে ইজমা নামে আখ্যায়িত করা এবং ইজমাকে কোরআন শোনার পাশাপাশি তৃতীয় একটি মূলনীতি হিসেবে কোরআন হাদিসে উল্লেখ করা হয়নি সাহেব এভাবে বলেননি প্রশ্ন হল যে আল্লাহ বলেছেন তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তিনি দিনের এই গুরুত্বপূর্ণ মূলনীতি সম্পর্কে কিছুই বললেন না যে রাসুল পায়খানা প্রসাবের পর ঢেলা কুলুপ ব্যবহারের পদ্ধতি পর্যন্ত শিক্ষা দিয়েছেন তিনিও এটা এড়িয়ে গেলেন এটা কিন্তু সঠিক কথা নয় ইজমা সম্পর্কে নাম ধরে কোরআন হাদিসে কিছু বলা হয়নি এর শর্তাবলী ও নিয়ম নিয়মকানুন সম্পর্কেও সরাসরি আলোচনা করা হয়নি তবে এ ব্যাপারে যাবতীয় মূলনীতি অবশ্যই বর্ণিত হয়েছে কোরআন হাদিসে যে কোনো বিষয় বর্ণনা করার পদ্ধতিই এটা যেমনটি আমরা পূর্বে বলে সবকিছুর বর্ণনা থাকতে হবে তা নয় বরং কিছু মূলনীতির আলোকে বিষয়টি প্রমাণিত হওয়ায় যথেষ্ট হবে ইজমা সম্পর্কেও এ ধরনের মূলনীতি রয়েছে তার আলোকেই উলাময়েদিন এটাকে শরীয়তের একটি ভিত্তি হিসেবে গ্রহণ করেছেন এবং দলিল প্রমাণের আলোকেই তারা এ বিষয়ক যাবতীয় মূলনীতি প্রণয়ন করেছেন কোরআন হাজি সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিরা বিষয়টি সহজেই বুঝতে পারেন আর যারা সবকিছু নাম ধরে দলিল প্রমাণ খুঁজে পাওয়ার চেষ্টা করে তারা বলে ইসমার কোনো দলিল নেই তাই ইজমা যারা মানে তারা বিদাতী সন্দেহ নেই যে এরাই সর্বাপেক্ষা বড় বিদাতি এদের সর্দার হল নিজাম যে সর্বপ্রথম ইসমাকে অস্বীকার করেছিল আর এ কারণে সকল উলাম দিন তাকে বিদাতি আখ্যা দিয়েছিলেন যারা ইজমা অস্বীকার করে তারা হাদিসকেও অস্বীকার করে কারণ হাদিসের মূলনীতিসমূহ উম্মতে মুসলিমার ইজমার মাধ্যমে প্রমাণিত সরাসরি কোরআন হাদিস থেকে নয় এদের কেউ কেউ পবিত্র কোরআনকেও অস্বীকার করে কারণ এটা সাহাবে ক্রামের যুগে একত্রে গ্রন্থিত করা হয় রসুলের যুগে নয় তাদের মতে এ কারণে ইচ্ছায় বা অনিশ্চাই এর মধ্যে কিছু ভুল ত্রুটি অনুপ্রবেশ করা অসম্ভব নয় নওজুবিল্লা আল্লাহর দরবারে এ ধরনের বিভ্রান্তি হতে আশ্রয় চাই চার নম্বর উদাহরণ হল কোরআন সৃষ্ট নয় সাহাবে ক্রামের পরবর্তী যুগে জাহামিয়া ও মোতাজিলাদের একটি বিভ্রান্ত আকিদা ব্যাপক প্রসার প্রসার পায় তারা বলতো পবিত্র কোরআন আল্লাহর সৃষ্টি তৎসময়ের উলামেদিন এই মতবাদের বিরুদ্ধে যান প্রাণ দিয়ে সংগ্রাম করেন তারা দৃঢ় খণ্ঠে ঘোষণা করেন আল কোরআন কালামুল্ল গৈরুমুক কোরআন আল্লাহর বাণী তার সৃষ্টি নয় তৎসময়ের খলিফা এ বিষয়ে বিভ্রান্ত আকিদায় বিশ্বাসী ছিল जरा पवित्र कुरान केल्लि कुरान के सृष्टि स्वीकार करतना ते भीषण शासमखीन करत एवं आहमदिब्ने हम कुरान सृष्ट नये आकदा विश्वास प्रसार करीषण भाव निर्तित हन बला एम भाव प्रहार करी के प्रहार कर हाथी मारा जित পরবর্তীতে এই আকিদাটি সত্যপন্থী ও বিদায়াতিদের মধ্যে পার্থক্য করার একটি অন্যতম প্রতীকের পরিণত হয় আজ পর্যন্ত যে কেউ পরিত্যাগ করে আল্লাহর কোরআনকে হিসেবে প্রচার করার চেষ্টা করে তাদেরকে জাহামিয়া বা মোতাজিলা হিসেবে চিহ্নিত করে তিরস্কার করা হয় ইমাম আজ জাহাবি তার আল উলু নামক কিতাবে বহু সংখ্যক উলাম একরাম থেকে উল্লেখ করেছেন তারা এই আকিদাটিকে জাহামিয়াদের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন কেউ কেউ এমন আকিদা বিশ্বাস যে পোষণ করে তাকে কাফির আখ্যায়িত করেছেন সুতরাং পবিত্র কোরআনটি একটি গুরুত্বপূর্ণ এখানে লক্ষণীয় বিষয় হল এই আকিদাটি সরাসরি পবিত্র কোরআন বা সহি হাদিসে উল্লেখ নেই সাহাবেক্রামের যুগেও এর অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব নয় প্রশ্ন হল আল্লাহ সুবাহতাল্লাহ তার দিনকে পরিপূর্ণ করেছেন তাহলে এই গুরুত্বপূর্ণ আকিদাটি কেন বর্ণনা করেননি আল্লাহর রসুল বা তার সাহাবে ক্রামী বা কেন এটা বর্ণনা করেননি অনেকে বলবেন তাদের যুগে তো আর এ সকল বিদাতি ও পথভ্রষ্ট ফিরকার আবির্ভাব ঘটেনি তাই এ ধরনের আকিদা বর্ণনা করার প্রয়োজন হয়নি এই উত্তরটি একটি মারাত্মক ভুল উত্তর আকদার সালামের যুগে বলেননি এটা সঠিক কথা নয় আল্লাহ নাকি কিয়ামত পর্যন্ত যত সমস্যার সৃষ্টি হবে তার সবগুলোর সমাধান নিয়ে এসেছেন পবিত্র কি কেবল রসুলের যুগের জন্য নাকি কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য এর উত্তর সবার জানা আমাদের রসুল এবং তার রেসালাত কেয়ামত পর্যন্ত আগমনকারী সমস্ত মানুষের জন্য অতএব কেবল রসুলের যুগের সমস্যাগুলো নয় বরং কেয়ামত পর্যন্ত আগমনকারী সকল নতুন সমস্যার সমাধান কোরআন হাদিসে পাওয়া যাবে কোরআন হাদিসে সব কিছুর সমাধান বর্ণনা করাও হয়েছে কিন্তু বেশিরভাগ লোক অজ্ঞতা হেতু তা বুঝতে সক্ষম হয় না আমরা বারবার বলেছি কোরআন হাদিসে নাম ধরে তালাশ করলে সব কিছু পাওয়া যাবে না বরং কিছু মূলনীতির আলোকে তালাশ করতে হবে কোরআন হাদিসে কি মূলতি আছে তা লক্ষ্য করি তবে দেখব আল্লাহ সুবান বলেছেন ফালামু আন্নামা উংলা জেনে নাও কোরআন আল্লাহর জ্ঞান নিয়ে নাজিল হয়েছে সুরাহুদ চোদ্দ নম্বর আয়াত অর্থাৎ পবিত্র ক্রাণ যেসব তথ্য বিধান দেওয়া হয়েছে তা আল্লাহ সুবাহান ওয়া তালার জ্ঞানের একটি অংশ এখন প্রশ্ন হলো, আল্লাহ সুবাহান ওয়তালার এই বিষয়গুলি আগেই জানতেন নাকি পরে জেনেছেন এখানে আগে পরে বলতে উদ্দেশ্য হলো, আল্লাহ সুবাহান তালা অনাদি অনন্তকাল ধরে আছেন। যখন কিছু ছিল না তিনি ছিলেন তিনি ছিলেন না এমন কোন তিনি বিভিন্ন জিনিস সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহর অস্তিত্ব অবস্থায় অস্তিত্ব সর্ব অবস্থায় ছিল রয়েছে এবং থাকবে আর সৃষ্টি এক সময় ছিল না এখন আছে হয়তো আবার এক সময় থাকবে না এখন প্রশ্ন হল আল্লাহ সুবাহানতলা পবিত্র কোরআনে তার নিজের জ্ঞান থেকে যা কিছু বর্ণনা করেছেন সেগুলো তিনি প্রথম থেকেই জানতেন নাকি পরে জেনে নিয়েছেন এর সহজ উত্তর হল সকল বিষয়ের জ্ঞান তার প্রথম থেকেই ছিল এমন কখনো হতে পারে না যে আল্লাহ সুবাহতালা একসময় কোনো একটা বিষয়ে জানতেন না তাহলে পবিত্র কোরআনে যা কিছু বর্ণনা করা হয়েছে সেগুলো আল্লাহর সেগুলোর জ্ঞান আল্লাহ আল্লা সুবাহানতালা পরে সৃষ্টি করেননি বরং তার সাথে অনাদি কাল ধরেছিল পবিত্র কোরআন আল্লাহ অনাদি অনন্তকালের সিফাত এটা কোন সৃষ্ট বিষয় নয় এভাবে চিন্তা করলে দেখা যাবে কোরআন কোরআনের কিন্তু বেশিরভাগ লোক এভাবে গবেষণা করতে অভ্যস্ত নয় তারা প্রতিটি বিষয়ে কোরআন হাদিসে নাম ধরে তালাশ করে আর বলে অমুক জিনিস কোরআনে নেই হাদিসে নেই সাহাবেকরাম করেননি তাই তা বিদাত এটা সঠিক পন্থা নয় পাঁচ নম্বর উদাহরণ হলো কোরআনে নোক্তা ও জের জবর সংযুক্ত করা ইসলামের ইতিহাসে একটি প্রসিদ্ধ ঘটনা হল পবিত্র কোরআনে নোক্তা ও জের জবর সংযুক্ত করা প্রথম কে এটা করেছিল সে বিষয়ে কিছু দ্বিমত রয়েছে তবে এ বিষয়ে সকলে একমত যে আল্লাহর রসুলের যুগে ওহি লেখকরা যখন পবিত্র কোরআন লিখতেন তারা নোক্তা ও জের জবর ছাড়াইতা লিখতেন কোরআন এই অবস্থাতে ছিল পরবর্তীতে তার কিতাব আল মাসাহেফে উল্লেখ করেন আউ্বলমানিবা ইয়াহিয়ায়ামার পবিত্র কোরআনে প্রথম নুক্তা সংযোজন করেন ইয়াহিয়া নেয়ার निषेध कर इबने मासूद करतु खाली तुमरा आल्लू मिसियो ना आलमा सहिफ এ সত্ত্বেও পরবর্তীতে পবিত্র কোরআনে নুকতা বা জের জবর সংযুক্ত করা এবং সোরান নাম লেখা ইত্যাদি বিষয় বৈধ ও উত্তম হওয়ার ব্যাপারে সকল উলামকরাম ঐক্যমত পোষণ করেছেন ইমাম নব্বির মাসাহাব ওয়াসিকাহু সিয়ানুল্লাহ তাহরিফ पवित्र कुरने नोता और जेर जबर संयुक्त कर मुस्तब क्योंकि एर माध्यम भूल संघटित हवा और विकृत घटा के रक्षा पा आलमु छह नम्बर उदाहरण हल सहरा আমরা দেখেছি হাদিস শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ মূল নীতি হল সাহাবাতুকুল লুহুমা আদুল সাহাবারা প্রত্যেকে ন্যায়নিষ্ঠ এ কারণে হাদিস সহি হওয়ার জন্য কোন সাহাবার জীবন চরিত্র বিশ্লেষণ করা বা তাদের পরিচয় জানা শর্ত নয় সন্দেহ নেই যে এটা সাহাবে গ্রামে একটি মহান ফজিলত जहादि नोमरा शहर मंदा जी तुम्हारे क्यों अहू पहाड़ स्वर्ण दान कर এক এক খেজুর আমার সাহাবাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আমার পর তাদের গালমন্দ মন্দ করোনা যে কেউ তাদের ভালোবাসে সে আসলে আমাকেই আমাকে আর যে কেউ তাদের ঘৃণা করে সে আমাকেই ঘৃণা করে এই হাদিসটির সনদ সম্পর্কে মন্তব্য রয়েছে তবে পূর্বের হাদিসের সাথে এটা সামর্থ্যপূর্ণ তাছাড়া সাহাবেক রামের ফজিলত সম্পর্কে বহু বর্ণনা রয়েছে যা সবিস্তারে বর্ণনা করা এখানে সম্ভব নয় আল্লাহ সব বিনা যুদ্ধে বিজিত এলাকার সম্পদে قادر অধিকার রয়েছে সে প্রসঙ্গে প্রথমে আনসার ও মুহাজির সাহাবাদের নাম উল্লেখ করেন এবং পরে বলেন আল্লাজিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রাব্বানা اغফির lana ওয়া লি আখওয়ানিনা আল্লাজিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি আর যারা তাদের পরে আসবে তবে ইন্দ্রা এবং ক্যামত পর্যন্ত যত মানুষ আসবে তারা বলে হে আল্লাহ আমাদের ক্ষমা করো এবং আমাদের যেসব ভাই পূর্বে ইমান গ্রহণ করেছেন আনসার ও মোহাজির সাহাবে ক্রাম যাদের কথা এ আয়ের পূর্বে বলা হয়েছে তাদের ক্ষমা করো আর আমাদের অন্তরে মুমিনদের প্রতি কোনো বিদ্বেষ যেন না থাকে সেরা হাসর দশ নম্বর আয়াত امام قرطب رحمه الله قالوا هذا الآية دليل على عزو محبت الصحابة اي آيات پرمان کروا صحابة اكرام کے محلو بشعب خروز تنين امام مالك رحمه الله تكي عرو قلق کروا من كان يبغدوا أحدا من أصحاب محمد صلى الله عليه وسلم أو كان في قلبه عليهم قل فليس لو في فعي المسلمين যে কেউ সাহাবে ফজিলত সম্পর্কে এ ধরনের আরো বেশ কিছু আয়াত ও হাদিস বর্ণিত আছে এসব দলিল প্রমাণের কারণে মুসলিম উম্মার উলামে একরাম রসুল্লা সালাই রসুল্লাহ সাল্লা সাহাবাদের বিশেষ মর্যাদা দিয়ে থাকেন যারা সাহাব একরামের নিন্দ করে মুসলিম উম্মার ওর একমত হয়ে তাদের জাতি হিসেবে আখ্যায়িত করেন কোনো সাহাবাকে বলতে কি বোঝায় অনেকে ভাববেন এত সহজ প্রশ্ন সাহাবা মানে হলো সাথী বা সঙ্গী যে কেউ রসুল্লাহ সাল্লামকে সঙ্গ দিয়েছে তাকে সহযোগিতা করেছে সে সাহাবি এই উত্তরটির দুটি স্থানে ব্যাখ্যার প্রয়োজন রয়েছে সঙ্গ দিলেই বা তাকে সহযোগিতা করলেই কেউ সাহাবী হয়েছে তাকেই মুসলিমে তাদেরকেও সাহাবি বলা হয় না যারা রসুল সালামের যুগে বিদ্যমান ছিলেন তার সাথে সাক্ষাৎ করেছেন হয়তো তার সঙ্গও দিয়েছেন কিন্তু তখন ইসলাম গ্রহণ করেননি তবে রসুল সাল্লাহু আলাইসলামের ওফাতের পর ইসলাম গ্রহণ করেছেন দ্বিতীয় সমস্যাটি হল কারো সাথী হওয়া বা সঙ্গ দেওয়া বলতে সাধারণভাবে বোঝায় তার সাথে দীর্ঘ সময় অবস্থান করা এই হিসেবে বিদায় হজের সময় যারা রসুল্লাহ সাল্লামু আলাইস্লামের সাক্ষাৎ পেয়েছেন কিন্তু তার সাথে দীর্ঘ সময় সঙ্গ দেননি তারা সাহাবা বলে গণ্য হবেন না কিন্তু সঠিক মতে তারা সাহাবি এ কারণে সাহাবী হওয়ার ক্ষেত্রে সঙ্গ দেওয়াকে বেশিরভাগ আলেম শর্ত করেননি বরং রসুল্লাহ সাল্লামু আলাইস্লামকে চোখে দেখায় এখানে যথেষ্ট তবে যে ব্যক্তি ওজোরের কারণে তাকে দেখতে পাননি কিন্তু তাকে সঙ্গ দিয়েছেন তিনি গণ্য হবেন যেমন একজন অন্ধ সাহাবি দেখার ক্ষেত্রে স্পষ্টভাবে দেখা শর্ত নাকি আবসা আবসা দেখলেও যথেষ্ট হবে সে বিষয়েও অধিমত রয়েছে সঠিক মতে আবজা ভাবে দেখলেও যথেষ্ট এমন কি যে ব্যক্তি দেখছে যদি সে অবুঝ বাচ্চাও হয় এ কারণে আউবকর আদিয়াল্লা তালা আনহ এর ছেলে মোহাম্মদকে সাহাবা হিসেবে গণ্য করা হয়েছে অথচ রসুল সোল্লা ইসলামের মৃত্যুর তিন মাস পূর্বে তার জন্ম হয় সাহাবি হওয়ার জন্য যেমন মুসলিম অবস্থায় রসুলামকে দেখা বা তার সঙ্গ দেওয়া শর্ত সঙ্গে মুসলিম অবস্থায় মৃত্যু মৃত্যুবরণ করা শর্ত যারা যুগে মুসলিম হয়েছে এবং তাকে দেখেছে কিন্তু রসুলুল্লাহ সাল্লাহ আলাইসলামের যুগে বা পরবর্তীতে আল্লাহর দিন ত্যাগ করে মুরতাদ হয়ে গিয়েছে তারা সাহাবি হিসেবে গণ্য নয় এ বিষয়ে সকলে একমত এই ব্যক্তি যদি আবার আল্লাহর দিনে ফিরে আসে কিন্তু পরে আর রসুল ইসলামের সাথে তার সাক্ষাৎ না হয় তবে তিনি সাহাবি বলে গণ্য হবেন কিনা সে ব্যাপারে কিছু বলে গণ্য হবেন এটাই হল সাহাবি সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ প্রশ্ন হল এই ধরনের বিস্তারিত ব্যাখ্যা কোরআন হাদিসে সরাসরি উল্লেখ আছে কি সাহেব ইকরাম এভাবে ব্যাখ্যা প্রদান করেছেন কি তাহলে কেন বলা হবে আল্লাহ রসুল যা করেননি বা সাহাবে ইকরাম যা করেননি তাই নিকৃষ্টবিদ আঁত সাত নম্বর উদাহরণ হল চায়ের মাব সাহাবেক্রামের পরবর্তী যুগে নতুন বিষয় সমূহের মধ্যে একটি প্রসিদ্ধ আলোচনা করেছি আমরা দেখেছি মোহাদ্দি সিনেকরাম অনেক সময় হাদিসের মূলনীতি নির্ধারণ করতে যেয়ে দ্বিমত করেছেন এমনকি দুটি সহিথের গ্রন্থকার ইমাম মুসলিম ও ইমাম বুখারি পরস্পরের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমাত করেছেন পরবর্তীতে আমরা সম্পর্কে আলোচনা করেছি আমরা বলেছি কোরআন হাদিস থেকে বিভিন্ন আবু হানিফা ইমাম মালিক ইমাম শাহি ইমাম আহমদ হাম্বল এবং অন্যান্য অনেক মুস্তাহিদ যুগে যুগে আগমন করেছেন তারা কোরআন হাদিস থেকে মাসলাম নির্গত করেছেন মহাদিসদের মতো মুস্তাহিদরাও বিভিন্ন বিষয়ে দিমত করেছেন উল্লেখিত এসব ব্যাপারে দিমত হলে তার নিন্দা করতেন না এ ব্যাপারে বুখারি শরীফে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহাম সাহাবাহরামকে উদ্দেশ্য করে বললেন একদল বলেন রসুল্লাহাম যা বলেছেন আমরা তাই করব। বনু কুরাইজাই না গিয়ে আসরের সালাত আদায় করব না ফলে তারা সূর্য ডোবার পর বনু কুরাইজাই পৌঁছে আসরের সালাত আদায় করেন অন্য একটি পক্ষ বলে রসুলুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমাদের ছলাদ কাজা করতে বলেননি বরং তার কথার উদ্দেশ্য হলো দ্রুত যাও যাতে বনুকুরাইজাই গিয়ে সময় মতো আসরের সালাদ আদায় করতে পারো কিন্তু আমরা যখন আসরের আগে বনুকুরাইজায় পৌঁছাতে পারিনি তখন সালাদ কাজা করা আমাদের জন্য সঠিক হবে না তারা রাস্তার মধ্যেই আসরের সালাদ আদায় করে নেন আদেশের শেষে বলা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম কোন পক্ষকে তিরস্কার করেননি এছাড়া অন্য হাদিসে এসেছে বলেছেন যে ব্যক্তি চিন্তা গবেষণা করে সিদ্ধান্ত নেয় মোহিক উলাম এসব দিমাতকে নিন্দা করেননি তবে বর্তমানে কিছু নির্বোধ লোক এসব দ্বিমাতের কারণে আলেমাদের তুরস্কার করে থাকে আল্লাহ আমাদের এই দুর্মতি থেকে রক্ষা করুন মোট কথা রসুল্লাহ সাল্লাহামের পরবর্তী যুগে সাহাবে একরামের সময় থেকেই কিছু কিছু বিষয়ে মাঝে দিমাগ শুরু হয় সাহাবেকের পর চার ইমামের যুগে এই সকল মতপার্থক্য পার্থক্য শাখা পোশাখা বিস্তার করে প্রতিটি ইমামের কিছু অনুসারী তৈরি হয় তারা নিজেদের মতামত কিতাবপত্রে লিপিবদ্ধ করতে শুরু করে এবং এক এক এলাকার লোকেরা এক এক ইমামের অনুসরণ করতে শুরু করে এভাবে মুসলিম বিশ্বে চার ইমাম ও তাদের মতামতের অনুসরণ শুরু হয় এমন যে এলাকার লোকেরা যে ইমামের মতামত অনুসরণ করত তাদের সেই ইমামের নামে পরিচয় দেওয়ার রীতি হয়ে যায়। এভাবে হানাফি সাফি মালিকি হাম্বলি ইত্যাদি নামের উদ্ভব ঘটে এগুলোকে বলা হয় মাঝহ প্রতিটি মাঝহের লোকেরা নিজেদের মত মেনে চলে কিন্তু অন্যকে তিরস্কার করে না যেহেতু এবিষয়ে রসুল সোল্লা ইসলামের কর্মপন্থা সম্পর্কে তারা অবহিত এভাবে মতপার্থক্য থাকা সত্ত্বেও এবং চারটি নামে পরিচয় দেওয়া সত্ত্বেও মুসলিম উম্মা আসলে এক ও অভিন্ন থেকে যায় এ কারণে চার যুগ অতিবাহিত হওয়ার পর হতে আজ পর্যন্ত যত অভিজ্ঞ ইমাম মুস্তাহিদ বা মোহাদ্দিজ আগমন করেছেন তাদের কেউ চার মাঝহকে অস্বীকার করেননি মাঝহাবী পরিচয়ে পরিচয় দেওয়ার বিষয়টিকেও তারা অপছন্দ করেননি যারা নিজের মাঝহাবকে বড় করার জন্য হাদিস অগ্রাহ্য করত বা অন্য মাঝাবের লোকদের তিরস্কার করে দলাদলি করার চেষ্টা করত আলেমরা তাদের নিন্দা করেছেন কিন্তু সাধারণভাবে মাঝহের বিরুদ্ধে কথা কেউ বলেননি বরং কিছু ব্যতিক্রম ছাড়া তারা সবাই কোনো না কোনো মাঝাবের পরিচয়ে পরিচয় দিয়েছেন দু একজন ছাড়া সকল আলেম ও মহাদ্দিস এই চারটি মাঝাবের কোনো না কোনটির সাথে সম্পর্কিত তারা কেউ এসব মাঝহাকে বিদাত হিসেবে আখ্যায়িত করেননি তারা আসবে যা আগের যুগে ছিল না শাহিউল্লা দেহল রহমাউল্লা বলেনা ইস্তেমাতিল أو ما يؤتد به منها على زواج تقليدها إلى يومنا هذا وفي ذلك من المصالح ما لا يحصى ولا سيما في هذه الأيام التي قصرت فيها الهمم وأشربت النفوس الهوى وعجب كل ذي رأي برأيه বর্তমান সময় পর্যন্ত উম্মতের আলেমরা সকলে বা তাদের মধ্যে যাদের মতামত গ্রহণযোগ্য তারা একমাত্রে এই চারটি মাঝাব যা কিতাবে লিখিত রয়েছে এগুলোর মধ্য হচ্ছে যে কোনো একটির অনুসরণ করা যেতে পারে এতে যা উপকারিতা আছে তা গুণে শেষ করা যাবে না বিশেষ করে বর্তমান সময়ে যখন মানুষের ইস্তিহাত করার শক্তি কমে এসেছে এবং নিজের খেয়ালখুশির অনুসরণ করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে প্রত্যেকে তার মতকে সঠিক মনে করছে আল ইনসাফ এমনকি বর্তমান যুগের ও সালাফিও আলেট মাননীয় ব্যক্তি হিসেবে পরিচিত বিন বিনও বলেছেন পরিচয়ে নিজের পরিচয় দেওয়া বৈধ তবে তিনি মাঝহাবী গোলামি থেকে দূরে থাকার কথা বলেছেন ফতোয়ে নুর আলাদ কেবল বিন বাজ নয় বরং এ বিষয়ে সৌদি আরবের ফতোয়া বোর্ড রাজনায়ে দায়মা ফতোয়া হল কোন একটির সাথে সম্পর্কিত হওয়াতে কোনো সমস্যা নেই যদি কেউ গোলামি না করে এবং স্পষ্ট দলিল পাওয়ার পরও সেটার বিরোধিতা না করে ফতোয়া ইসলামিয়া দিন সম্পর্কে যাদের সামান্য পরিমাণ জ্ঞান আছে তারা একথাই বলেন আর নির্বোধরা বলে মাজহাবের নামে পরিচয় দেওয়া বা মাজহাবের সাথে সম্পর্কিত হওয়া বৈধ নয় তাদের যুক্তি হলো মাজহাব রসুলের যুগে ছিল না সাহাবিদের যুগে ছিল না তবে এখন কেন আমরা এটা গ্রহণ করব এই যুক্তিতে সবকিছু বিদাত বানিয়ে ছাড়ে সে জানে না এর মাধ্যমে কত গুরুত্বপূর্ণ মূলনীতি ধ্বংসপ্রাপ্ত হয় আট নম্বর উদাহরণ হল রসুল্লাহ সালামের উপর বিভিন্ন বাক্যে সালাত হে ইমানদাররা তোমরা নবীর উপরে দুরুদ এবং সালাম পাঠ করো সুরা আহজাব ছাপ্পান্ন নম্বর আয়াত। বিভিন্ন হাদিসে রসুল্লাহ সাল আলাইস্লামের উপর দুরুদ পাঠ করার ফজিলত বর্ণিত আছে एक हादी एसलमीन जुकाम सेरूद पाठ करना तिरमिजी इमाम तिरमिजी हादीटी हासान ए गरीब शायख अलबानी हादीटी के सही मिशक नय सता সেই ব্যক্তি কিপন, যার সামনে আমার নাম স্মরণ করা হয় কিন্তু সে আমার দরুদ পাঠ করে না তিরমিজি ইবনে হাজার আসকালানি রহমুল্লাহ বলেছেন বিভিন্ন সনদ একত্রিত করলে এই হাদিস টিকোম হাসান প্রমাণিত হয় ফাথুল বাড়ি এছাড়া ইবনে হাজার আজকালানের রহিমাউল্লাহ ফাতুল বাড়ি দরুদের ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস উল্লেখ করেছেন তার মধ্যে কিছু হাদিসকে তিনি সহিবা হাসান বলে আখ্যায়িত করেছেন এ কারণে রসল্লাহ সাল্লা উপর দরুদ দরুদপাঠ করার ব্যাপারে ওলায়ামে একরাম ব্যাপক গুরুত্ব প্রদান করেছেন এবং সাধারণ মুসলিমরাও ব্যাপারটি গুরুত্ব সহকারে গ্রহণ করেছে একটি লম্বা দরুদ শিক্ষা দেন এই দরুদটি সবার নিকটে দরুদে ইব্রাহিম হিসেবে পরিচিত দরুদে ইব্রাহিমের বিভিন্ন রেওয়ায় রয়েছে একটি রেওয়ায়ত থেকে অন্য রেওয়াতের বেশ কিছু কম বেশিও রয়েছে तब मोटामोटी भाव सब रेवाआते इब्राहिम अल्लात अनुग्रह सलात बेसूल सलामर नाम शुने दरुदे इब्राहिम पाठ करी ए समय विभिन्न जन विभिन्न रकम दरुद पाठ कर सल अलहल्लम কেউ বলে থেকেও এর কোনদিনের গ্রন্থ সময়ের ভূমিকা লক্ষ্য করলে বিষয়টি অনুধাবন করা সম্ভব হবে এ ধরনের দরুদ মুখে পাঠ করা বা কাগজে কলমে লিখে রাখা सलाातर मध्य दरुदी इब्राहिम पाठ करते सकले एकमत दरुदी इब्राहिम मध्य साइयाना माओलाना इत्यादि शब्द जोगा से बेपारे भिन्न मत रही सलाातर बहरे एगुल जो अन् उत्तम वाक्य व्यवहार कर रसुलर ऊपर दरुद और सालाम बेपारे दिमत नहीं सरसरी हादिसे ना सहब इकराम होते प्रमाणित ना थे नये नम्बर उदाहरण हल नबीदे नाम अलहलम साहब इक्रमाम नाम रदियाल्लाहू अन्न्य हु, उलाम नाम रहीिमहुल्ला যেভাবে আমরা বলি আলাই নাম শুনলে বলি রাজিয়াল এবং পরবর্তী যুগের উলামদিনের নাম শুনলে বলি রহমাহুল্লাহ যেসব উলামদিন এখনো জীবিত অবস্থায় আছেন, তাদের নামের শেষে বলি হাফিজাহুল্লাহ বা দামাতহুম সারা বিশ্বের মুসলিমরা এখন এসবে সাধারণ মুসলিমরা এবং الذي ينقل منه فإن هذا ليس رواية ليس رواية وإنما هو دعاء وينبغي للقاري أيقرا كل ما ذكرناه وإن لم يكن مذكورا في العصلي إمام نبب رحمه الله قال جو كان صحابينام عاشي تو كان رضي الله عنهم لقبه جو دي پتا قطر الدزني صحابي هاي تولي الله عنهما لقبه একইভাবে সকল উলামে একরাম ও বরেন ব্যক্তিদের নামের পর ক্ষেত্র বিশেষে আল্লাহর সন্তুষ্টি ও রহমত প্রার্থনা করে দোয়া করবে কোন বই মুদ্রণ করার সময় এসব কিছু লিখবে যদি মূল বইতে নাও থাকে একইভাবে কোন বই পাঠ করার সময় যদি এসব লেখা না থাকে তবুও পাঠক নিজে এগুলো বলবে इमाम नब्बी बार बार बोलते क्यों बिक्तिबोध नित्याग कर फजिलत वंचितर मुस्लिम सलाम नाम दरुद पाठ कर बेपारे सरसरि कुरान हादी निर्देशना रही है क्योंकि अन्य नबी दे सहबराम नाम पाठ कर निर्देशना सरसर कुरान हदीसे नहीं नाम आदेश ठीक देश सलासे मोन कर निर्देश दे একইভাবে সালাম রহমত ইত্যাদি বিষয় তো কোরআন হাদিসের বিভিন্ন স্থানে উল্লেখিত আছে কিন্তু নবী বা নিকার লোকদের নামের শেষে এগুলো উল্লেখ করার নির্দেশ নেই তবে যেহেতু তাদের সম্মান করতে আদেশ করা হয়েছে তাই মুসলিম উম্মা তাদের নামের পরে এসব বাক্য উচ্চারণ করে সম্মান প্রদর্শন করে থাকে এর জন্য তারা পৃথক দলিলের প্রয়োজন আছে বলে মনে করে না কিন্তু যারা সবকিছুর নাম ধরে দলিল প্রমাণ তালাশ করে কোরআন হাদিসে কোনো কিছু সরাসরি উল্লেখ না থাকলে তা বিদাত হিসেবে আখ্যায়িত করে তাদের উচিত এসব বিষয়কে বিদাত হিসেবে আখ্যায়িত করা কিন্তু তারা তারা এক্ষেত্রে তা করতে সক্ষম হয়নি সম্ভবত তাদের নির্বুদ্ধিতে এখনও সে পর্যায়ে পৌঁছেনি অথবা জনরসে পড়ার ভয়ে হয়তো এগুলোকে বিদাত বলা হতে বিরত আসে কিন্তু এই ভয় কতদিন তাদের এই নিকৃষ্ট কাজ থেকে বিরত রাখবে সেটাই চিন্তার বিষয় যারা সম্মান প্রদর্শনের জন্য পবিত্র কোরআনে চুম্বন করা বিদাত বলে কোরআন পাঠ করার পর সদাকল আজিম বলা বিদাতের সমপর্যায়ের বলে গণ্য করে মসজিদ বা অন্য কোন পবিত্র স্থানে আল্লাহ শব্দ লেখা থাকলে সেটা মুছে ফেলতে আদেশ করে তাদের নিকট এগুলো বিদাত হতে খুব বেশি সময় লাগার কথা নয় আমরা আল্লাহর নিকট আশ্রয় চাই দশ নম্বর উদাহরণ হল তিন দিনের কুমে কোরআন বলেন বলে আমি জানি না সহিম আবু দের রেওয়ায় এসেছে কখনো এক রাতে কোরআন খতম দেননি বেশ কেউ কেউ দিনের মধ্যে আট বার কোরআন খতম দিয়েছেন আমার জানা মতে এটাই সর্বস্ব সরে মুসলিম রসুল্লাহ সাল্লা এবং তার সাহাবেক রামের আমল অপেক্ষা অতিরিক্ত এই আমল কেউ বিদাত বলেছে বলে জানা যায়নি অনেকে অবশ্য শুদ্ধভাবে কোরআন তেল করা সম্ভব হবে না এমন আশঙ্কার তিন দিনের কমে কোরআন খতম দেওয়া পছন্দ করেছেন তবে বিশুদ্ধভাবে করে যত বেশি সম্ভব কোরআন পাঠ করা কেউ বিদাত বলেননি তিনি বলেন এ বিষয়ে সঠিক কথা হলো কোরআন খতম দেওয়ার বিষয়টি ব্যক্তিভেদে বিভিন্ন রকম হতে পারে যে গবেষক তার উচিত হবে চিন্তা গবেষণা করে অর্থ উদ্দেশ্য নির্ণয় করা যায় এভাবে অর্থাৎ কম পরিমাণ পাঠ করা একইভাবে যার জ্ঞান অর্জন বা অন্য কোনো দিনই দায়িত্ব রয়েছে যার সাথে মুসলিমদের স্বার্থ জড়িত রয়েছে তার উচিত হবে এমনভাবে কুরআ পাঠ করা যাতে অন্যান্য দায়িত্ব অবহেলা না হয় আর যার এসব কিছু নেই সে যতটুকু সম্ভব বেশি বেশি পাঠ করবে তবে লক্ষ্য রাখতে হবে যাতে তার অন্তরে বিরক্তি সৃষ্টি না হয় এবং খুব দ্রুত পাঠ করার কারণে অর্থগত বিকৃতি না ঘটে ফাথুল বাড়ি এভাবে রাতের ছলাত ও সাম সম্পর্ক পূর্ববর্তী উলামায় গ্রামের অনেকে অতিরিক্ত আমল করেছেন বলে বর্ণিত আছে কোনো কোনো বরেণ্য আলেম হতে এমনও বর্ণনা আছে যা আধুনা চিন্তাবিদদের অনেকের নিকট অবিশ্বাস্য মনে হয় এখানে সেসবের বিস্তারিত বর্ণনা দেওয়া আমাদের উদ্দেশ্য নয় আমরা কেবল এটা প্রমাণ করতে চেয়েছি যে আল্লাহর বা সাহাবে ছিল না এমন যে কোনো কাজ বিদাতে পরিণত পরিণত হবে এই সূত্র সঠিক নয় পূর্বে উল্লেখিত হাদিস সমূহ সাহাবে ইক্রামের কর্মপন্থা এবং উলামায়দিনের ঐক্যমতের মাধ্যমে এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয় ওপরের উদাহরণ সমূহতে ও উদাহরণসমূহের উপর গভীরভাবে দৃষ্টি দিলে এটাও প্রমাণিত হবে যে এর মধ্যে এমন অনেক বিষয় রয়েছে যেগুলোকে দিনই বিষয় হিসেবে মেনে নেওয়া ছাড়া গত্যান্তর নেই जमन प्रतरक पाठ कर दिक्कत विषय व्याख्या प्रदान सम्भव नये एर मध्यम स्पष्ट भाव प्रमाणित है शरियत मूल नीति ग्रहण जोग्यत गण्य न बरत हल शरियत मूल नीति अग्रहण्य सब्यस्त नृष्ट विषय आख्यय पर ए बिुदे संग्रामे लिप्त हवा सठीक पंथा नय बर शरियत मूल नीतर आलोक विचार विश्लेषण विषयटर विधान की है शरियत दलिल प्रमाण विषय फरज মুস্তাহাব হারাম মাক্রু মুবা ইত্যাদি যে বিধানী প্রযোজ্য হয় তার উপর সেই বিধানী প্রয়োগ করতে হবে কোনো কিছুর উপর শরীয়তের বিধানের বিপরীত বিধান প্রয়োগ করা হলে তা বিধাত বলে গণ্য হবে মোট কথা কেবলমাত্র রসুল সাহায্যাম করেননি এর উপর নির্ভর করে কোন বিষয়কে নিষিদ্ধ বলা যায় না এটি সঠিক সিদ্ধান্ত কিন্তু এই সিদ্ধান্তটির উপরে একটি স্বাভাবিক প্রশ্ন উত্থাপিত হয় অনেকে বলেন রসুলের সকল কাজই তো সুননত সে হিসেবে আল্লাহর রসুল যা করেন সেটা করা যেমন শূন্যত আল্লাহর রসুল যেটা করেননি তা না করাও সুনত এর সাথে উপরে যা কিছু আমরা বললাম তার মধ্যে সমন্বয় কিভাবে হবে উপরোক্ত প্রশ্নটির উত্তর পেতে হলে আমাদের তার কি সুন্নত সম্পর্কে জানতে হবে ইনশাল্লাহ আমরা আগামী পর্বে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আল্লাহ সুবাহ আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন